আসসালামু আলাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা বাইবরা আগেকার মতো আমরা আবারও বা সামনে এসেছি আরেকটি ফিকে মশালা নিয়ে এই পর্যায়ে যে মশলা আলোচনা হবে সেটা হচ্ছে আগের সাথে সম্পৃক্ত আমরা ইতিপূর্বে বলেছিলাম যে সাবালক পুরুষদের জন্য জামাতের সালাদ আদায় করা হ্যাঁ না থাকলে অবশ্যই বাধ্যতামূলক এখন কথা হচ্ছে যে की जमदादामूलक नजर कथा तक किसान रहे ओजर गलत बात है से बेपार गोने आलोचना करब सर्वस्कुल्यजोर कथा उल्लेख करजोर थको जमाते साल आदाय बातमूलक थके नम्बर हम क्यों जदि एसुस्थ है যে তার খুবই কষ্ট হবে জামাতে সালাদ আদায়ী করতে গেলে হম তাইলে তারা বাধ্যতামূলক নয় আল্লাহ হ্যাঁ আল্লাহ বলেন যে কোন অন্ধের উপর হ্যাঁ বাধ্যতামূলক নয় হ্যাঁ কোনো অন্ধের জন্য অন্ধকে কষ্ট দেওয়া যাবে না এবং যারা ল্যাংড়া হ্যাঁ তাদেরকেও কষ্ট দেওয়া যাবে না অসুস্থ যে ব্যক্তি তার উপর ক্ষেত্রে এরা বাধ্যতামূলক নয় যদি এরকম অসুস্থ হয়ে থাকে হ্যাঁ এটা গেল একটা এবং আরেকটা হাদিসের মধ্যে এসেছে যে রসুল আকরম সাল্লাহ আসসালাম যখন অসুস্থ হয়ে গেছেন তখন তিনি মসজিদে আসা বন্ধ করে দিয়েছেন এবং তিনি এবং তিনি বলেছিলেন আহ যে মুরু আমি বিশ যে তোমরা আবুবক রাদাকে আদেশ করে যখন মানুষদেরকে নিয়ে তিনি সালাতামাতের সালাদ আদায় করা তার জন্য কষ্টকর হয়ে যায় তখন তার জন্য বাধ্যতামূলক থাকে না এরকম পাশাপাশি আরেকটি প্রমাণ হজতুল্লাহ রাত্রা থেকে তিনি বলেন তিনি বলেছিলেন যে আমাদের সেটা এই হাদিস থেকে বোঝা যায় এই হাদিসটা বর্ণিত হয়েছে মুসলিমের মধ্যে ছয় শত নম্বর হাদিস এবং এরকম ভাবে যিনি ভয় পাচ্ছেন যে জামাতে সালাত আদায় করলে এখন অসুস্থ বর্তমানে নয় কিন্তু জামাত সালাদ করতে গেলে তিনি অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা বোধ করছেন তাইলে তার বিধান করে যে প্রবলভাবে ব্যাগ আসছে পায়খানা প্রস্তাবের তার জন্য জামাত বাধ্যতামূলক নয় এবং কেউ যদি খুবই ক্ষুধার্ত এবং খানা তার সামনে চলে আসছে এবং সে তার খাওয়ার খুবই প্রয়োজন রয়েছে সেই অবস্থায় সে আপনার জামাত সালাত আদায়ী করতে বাধ্য নন কারণ হজরতার একটি হাদিসের মধ্যে এসেছে তিনি বলেন লা যে রসুল বলেন যে খানা উপস্থিত থাকলে এবং খাদ্যের তার বিশেষ প্রয়োজন থাকলে তার সালাতে জামাত সালাতের কোনো প্রয়োজন নেই এবং এরকমভাবে জামাত সালাত আদায়ী করতে বাধ্য নেই হ্যাঁ উপস্থিত হবে না যেই ব্যক্তি তার প্রস্রাব এবং পায়খানা সে সে জামাতে সালা দায়ী করতে বাধ্য নন এই হাদিসটা আমরা মুসলিম শরীফে দেখতে পেয়েছি হম হাদিস নম্বর হচ্ছে হাদিস নম্বর মুসলিম শরীফের যে হাদিসটা আমরা বললাম হাদিস নম্বর হচ্ছে পাঁচশত নম্বর হম এরকমভাবে আরেকটি ব্যাপার যে সালাত জামাতে আদায় করতে বাধ্য নয় যে সেটা হচ্ছে কারোর যদি কোনো কিছু হারিয়ে যায় এবং সেটা আশা করছে যে এই সময় আমি পাব খুঁজলে সুতরাং তার জন্য জামাত বাধ্যতামূলক নয় অথবা কেউ যদি ভয় পায় যে আমার সম্পদ আমি জামাতে সালাদ আদায় করতে গেলে আমার সম্পদ নষ্ট হবে আমার খাদ্য নষ্ট হবে অথবা হ্যাঁ আমি ক্ষতিগ্রস্ত হবো হ্যাঁ খাদ্যের দিক থেকে অথবা সম্পদের দিক থেকে তাইলে তার জন্য জামাত বাধ্যতামূলক নয় হুম তবে এরকম কোনো খাদ্য পাগানের জন্য হ্যাঁ এই টাইম নির্ধারণ করবে না যদি বাইচান্স দেরি হয়ে যায় তখন সেই ব্যাপার হ্যাঁ কারণ হজরত আব্বাস থেকে পণ্ডিত হাদিস এসেছে রসুল মানসামি আল্লীবাদসুল্লাহ রসুল্ভাল কেউ যদি আজানের ধরি শুনে তারপরে তার জামাতে সারা তাদের যে ওজন বলতে আমি ভয় এবং অসুখকে বুঝাচ্ছি যদি ওজন না থাকে দুর্বল হাদিসটা আবুদাউদ্ পাঁচশত একান্ন হম তবে বিশুদ্ধ হচ্ছে আগের হাদিস যেটা আমরা বলেছিলাম যে ব্যক্তি আজানের ধ্বনি শুনে তারপরে ওজোর ছাড়া হ্যাঁ কোন ওজন ছাড়া এসে সালাতে আসে নেই তার সালা দাদাই হবে না হম যেটাই আমরা রেফারেন্স বলেছিলাম তাইলে কারোর যদি এরকম হয় যে কোনো ভয় অথবা কোনো যদি হ্যাঁ আপনার অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে তাহলে তার জামাতে সালাত আদায়ী করা বাধ্যতামূলক নয় এরকমভাবে যে এ ব্যক্তি নিজের নিজের ব্যাপারে ভয় পায় যে আমাকে কেউ মেরে ফেলবে অথবা আমার সম্পদ নষ্ট হবে আমার ফ্যামিলি নষ্ট হবে আমার ছেলে সন্তান নষ্ট হবে আমি যদি জামাতে সালাত আদায়ী করতে হ্যাঁ আসি তাহলে সে জামা পরিত্যাগ করতে পারে সেটা তার জন্য ওজন হিসেবে গণ্য হবে কারণ ভয় ব্যতীতি প্রবে বলছে আগের হাদিস থেকে যে ভয় একটা ওজন सूतरा भय कारण से जम साला देख बिरत चार नम्बर जी जाम साल देते दे बाध्य ना हार कारण से যদি বৃষ্টির কারণে অথবা কাদার কারণে অথবা বরফের কারণে অথবা বরফের স্তর পড়ে গেছে সেটার কারণে অথবা কোনো ঠান্ডা বাতাস অন্ধকার রাত্রে ঠান্ডা বাতাসের ভয় থাকে সেই সময় কষ্ট পাওয়ার আশঙ্কা থাকলে সেইখানেও জামাত করা বাধ্যতামূলক নয় যেটা অমর আল্লাহ হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি রসুলে আকরমস বলেন তিনি বলেন কান রসম ইয়াকুল মুদিন ইদা কানু আলহ যে হজরত বলেন যে রসুড়ে আক্রমশাম যখন কোন রাত্রি বৃষ্টির রাত্রি দেখতেন এবং রাতটা খুব ঠান্ডা পড়তেন তখন মুওয়াজকে তিনি আদেশ করতেন যে ঘোষণা দেওয়া আল্লাহাল যে তোমরা এটা মুসলিমের শব্দ হ্যাঁ এই চারটা পাঁচ নম্বর হচ্ছে যেই কারণে জামাত সালাদা আদায়ী করা বাধ্যতামূলক নয় সেটা হচ্ছে ইমাম যদি লম্বা সালাদ আদায়ী করতে অভ্যস্ত এবং তার সেটা কষ্ট হয় সে তার পিছনে এই দীর্ঘ সময় আদায় করতে कारण एक व्यक्ति रेसूल अकलमसाइसलमर जुगे हजरत महजे नाम देख लम्बा पड़ते हैं तक से एकाक जाम बंध कर दिए एकाकी सलत आदय कारो जबादाय चार शी एर भाव छम्बर आकड़ा बेपार जी कारण जमदात आदयी करते बा ना हम सकल मध्य निजे साथी हाथसारा कर आशंका थे जदि से जमते सालयी সাথীরা হাত ছাড়া হয়ে যাবে হ্যাঁ অথবা জামাতের অপেক্ষা করলে সাথীরা হাত ছাড়া হয়ে যাবে যে কোনো এটা যদি ভয় পায় হ্যাঁ আশঙ্কা করে তাইলে তার জামাতে সালাদয়ী করা বাধ্যতামূলক কোনো একই সালাতদায়ী করে নিতে পারে যেমন আমাদের দেশে দেখা যায় যে গাড়ির সব প্যাসেঞ্জার নামাজ পড়ে না দু একজনকে নামিয়ে দেওয়া হয়েছে এবং তারা জানে যে ওরা বিরক্ত হয়েবে ঝামেলা করবে এবং এখনও জামাত পড়তে দেরি আছে তাইলে তার কি সালাতা দায়ী করে নেবে হুম এটা অবশ্যই খেয়াল লাগবে আরেকটি ব্যাপার সেটা আছে যে সাত নম্বর যেই কারণে জামাতে সালাতা দায়ী করতে বাধ্য না সেটা হচ্ছে যদি কোনো একজন ব্যক্তি তার নিকটাত্মীর এমত অবস্থায় তার কাছে থাকার জন্য তার জামাতে উপস্থিত হওয়া বাধ্যতামূলক নহে আরেকটি ব্যাপার বলে শেষ করব। সেটা হচ্ছে সর্বশেষ আট নম্বর কারণে জামাত সাহাদাতি করতে বাধ্য নয় যদি কেউ এমন হয় যে তার সেই কারণ থেকে নিয়েছে আর সে নাছুরবান্ধা সে যদি দেখে তাকে মসজিদে তাইলে তাকে পাকড়াও করবে এবং তার কাছে বর্তমানে দেওয়ার মতো কিছুই নেই তাকে ইন দেওয়ার জন্য সুতরাং সেই ব্যক্তি জামাত সালাত থেকে দূরে থাকতে পারে কারণ সে কষ্ট পাবে সে তাকে গালাগালি করতে পারে মারধর করতে পারে এরকম হতে পারে তখন এই পরিস্থিতিতে সেও জামাত সালাতদায়ী থেকে বিরত থাকতে পারে আমরা এই দশটা কারণ জানলাম জামাত সালাত আদায়ী করা থেকে বিরত থাকার সেইগুলোর মধ্যে যদি আমি পড়ি তাইলে আমার জন্য সুযোগ আছে কিন্তু এছাড়া অন্য কোনো কারণে জামা থেকে বেরোতে থাকলে হ্যাঁ আপনার ওয়াজিব ছাড়ার গুণা হবে আল্লাহ আমাদেরকে সঠিকটি জানে আমল করার তভিক দান করুন ওয়াসল্লাহ মহম্মদি আজমাইন